আলোচিত হবে পৃথিবীর মাকি জীবনের দশম বছরকে বলা হয় আমুল হুসান বা দুঃখের বছর কোরাইশ কর্তৃক আরোপিত নিষেধাজ্ঞা শেষ হবার প্রায় ছয় মাস পরের ঘটনা যেই মানুষটি এতদিন ধরে রসল সাল্লা সুখে দুঃখে তার পাশে ছিলেন সেই আবু তালেবুস কোরাইশরা ভাবল আবু তালেবের কাছে তারা শেষবারের মতো একটি প্রতিনিধি দল পাঠাবে মৃত্যুর আগমুহূর্তে মানুষের মানসিক অবস্থা কিছুটা দুর্বল থাকে তারা চাচ্ছিল আবু তালিবকে দিয়ে দুই পক্ষের মাঝে একটা মধ্যস্থতা করানোর সেই আশায় তারা একটি প্রতিনিধি দল পাঠায় এসাম উল্লেখ করেন দলটি আবু তালিবের সাথে সাক্ষাৎ করে এ বিষয়ে তার সাথে আলোচনা করল এদের মধ্যে ছিল উতবা ইবেন রাবা সাইবা ইবেন রাবিয়া আবু জাহেল উমাই এ বিন খালাফ এবং আবু সফিয়ানের মতো বড় বড় গোত্রপ্রধান তারা বলল হে আবু তালিব আমাদের মাঝে আপনার মর্যাদা সুবিদিত আপনার এখন শেষ সময় আপনার জীবন সম্পর্কে আমরা সংকিত। আমাদের ও আপনার ভাতিজার মধ্যে যা চলছে তাও আপনার অজানা নয় আপনি তাকে ডাকুন এবং আমাদের ও তার মধ্যে একটা আবাস নিষ্পত্তি করে দিন যাতে সে আমাদের বিরুদ্ধে কিছু না বলে এবং আমরাও তাকে কিছু না বলি সে আমাদের ধর্মাদর্শ আমাদের থাকতে দেবে এবং আমরা তাকে তার দিন নিয়ে থাকতে দেব আবুতালিব রসলুল্লাহ সাল্লু আলাইসাল্লামকে ডেকে পাঠালেন তিনি এলে পরে আবুতালিব তাকে সম্বোধন করে বললেন হে আমার ভাতিজা এরা তোমার সম্প্রদায়ের নেতৃবর্গ তোমার ব্যাপারে তারা এখানে সমবেত হয়েছে তারা চায় তারা তোমাকে একটা প্রতিশ্রুতি দেবে তুমিও তাদের একটা প্রতিশ্রুতি দাও যার ফলে তোমরা আরব জাহানের অধিকর্তা হয়ে যাবে এবং অনারব বিশ্ব তোমাদের বশ্যতা স্বীকার করবে আবুজাহ বলল বেশ তোমার পিতার কসম এরূপ ফলে একটা কেন আমরা দশটা কথা দিতে রাজি তিনি বললেন তাহলে তোমরা বলো ইলাহা, ইহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই তিনি ছাড়া আর যাদের পূজা অর্চনা তোমরা কর তাদের সকলকে পরিত্যাগ করো। এই কথা শুনে তারা খুব ক্ষেপে গেল তারা বলল মুহাম্মদ তুমি সব ইলাহকে বাদ দিয়ে মাত্র এক ইলাহকে উপাসনা করতে বলছ এটা কি করে সম্ভব এরপর তারা নিজেরা বলা বলে করতে লাগল না এই লোক তোমাদের মন মতো কোনো প্রতিশ্রুতি দেবে না আমরা আমাদের বাপদাদার ধর্ম পালন করতে থাকি দেখা যাক আল্লাহ তালা আমাদের আর তার মাঝে কি ফেসলা করেন এই বলে তারা চলে গেল আল্লাহ এই প্রতিনিধি দলের ব্যাপারে কোরআনে আয়াতির করলেন কসম উপদেশ পূর্ণ কিন্তু কাফেরারা অধ্য ও বিরোধিতায় ডুবে আছে সুরা সদ আয় এক এবং দুই মৃত্যু সজ্জার কথা আবু তালিব শুয়ে আছেন রসুল্লা আলহ্লাম আবু তালিবের পাশে বসে তাকে বললেন চাচা আপনি লা লাহা ইল্লাল্লাহ বলুন আপনি স্বীকার করে নিন আল্লাহ ব্যতীত অন্য কোন ইলাহ নেই আপনি আমাকে এই কথাগুলো বলে যান যেন আমি শেষ বিচারের দিনে আপনার পক্ষ হয়ে আল্লাহর কাছে সাক্ষ্য দিতে পারি আপনার শাস্তি মৌকুফের জন্য আমার রবের কাছে আবেদন করতে পারি আপনি শুধু বলুন লা ইলাহা ইল্লাহ এছাড়া আমি আপনার কাছে আর কিছুই চাই না রসুল যখন কথাগুলো বলছিলেন তখন আবু তালিবের অপর পাশে বসা ছিল আবু জাহেল যা বোঝায় আবু জাহেল রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের সাথে ঠিক তাই করত ইসলামের বিরোধিতায় সে ছিল নিতান্ত আন্তরিক ও নিষ্ঠাবান সমস্ত ইসলাম বিরোধী কাজ ও ষড়যন্ত্রের মূল হোতা ছিল এই আবু জাহেল রসুল্লাহ আবু জাহেল এবং আবদুল্লাহ এ বেন আবি উমায়ের বসে আছে আবু জাহেল বলে উঠল আবু তালিব তুমি কি আবদুল মুক্তালিবের দিন ছেড়ে অন্য দিনের উপর মারা যেতে চাও শেষ পর্যন্ত তুমি বাপের দিন ত্যাগ করবে সে এসব বলে আবু তালিবকে ইমোশনাল ব্ল্যাকমেইল করার চেষ্টা করছিল রসুল্লা সাল্লা যতই আবু তালেবকে লাহ ইহ বলার জন্য অনুরোধ করতে লাগলেন আবু জাহেল ততই বাধা দিতে লাগল আবু তালিব তার জীবনের শেষ কথা বলার আগ পর্যন্ত এভাবে চলতে থাকল অবশেষে আবু তালিব বললেন আমি আমার পিতা আব্দুল মুতালিবের দিনের উপরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করব এটি ছিল মৃত্যুর আগে তার শেষ কথা আবু তালিব মারা গেলেন রসুল্লা সাল্লা বলেন দেখাশোনা করেছেন নিজের কাছে রেখে বড় করেছেন তার ভরণ পোষণ করেছেন আবু তালিবের কাছেই রসুল্লাহ সাল্লাহু শৈশব কাল কেটেছে বড় হওয়ার পরেও আবু তালিব রসুল্ল পাশে ছিলেন বেয়াল্লিশ বছরের বেশি সময় ধরে রসুল্লা সাল্লাই সাল্লামকে তিনি সাহায্য করে গেছেন কুরাইস্তের ষড়যন্ত্র থেকে তাকে রক্ষা করেছেন সাহায্যের যেই হাত আবু তালিব রসুল্লাহর আট বছর বয়সে বাড়িয়েছেন সে হাত তাকে পঞ্চাশ বছর পর্যন্ত আগলে রাখে আবু তালিব তার জীবনের অধিকাংশ সময়ে রসুল্লা সাল্লাহ সাল্লামকে রক্ষা করার জন্য ব্যয় করেছিলেন তাই রসুল্লাহ সাল্লা আলাইস্লাম যখন দেখলেন তার প্রিয় চাচা কাফের হিসেবে মারা যাচ্ছে তখন তা মেনে নেয়া তার জন্য বেশ কষ্টকর ছিল তিনি সিদ্ধান্ত নিলেন তিনি আল্লাহর কাছে দোয়া করবেন কিন্তু তিনি যখন আবু তালেবের জন্য দোয়া করতে মনস্থির করলেন তখন আল্লাহ তালা এই আয়াতি নাজিল করলেন ও মুমিনদের উচিত নয় মুশ্রিকদের জন্য ক্ষমা প্রার্থনা করে যদিও তারা আত্মীয় স্বজন হোক এই কথা সুস্পষ্ট হওয়ার পর যে তারা জাহান্নামি সুরত একশো তেরো রসুল্লাহ সাল্লি আসাল্লামকে আবু তালেবের জন্য দোয়া করতে নিষেধ করা হল রসুল্লাহ তার চাচাকে লা ইলাহা ইহ বলার জন্য বার অনুরোধ করছিলেন কিন্তু তার চাচার কথা ছিল কোরআশরা যদি আমাকে এই ব্যাপারে অপমান না করতো তারা যদি না বলত যে আমি মৃত্যুর ভয়ে কালেমা পাঠ করছি তবে তোমাকে খুশি করার জন্য আমি লা লাহা ইল্লাহ বলতাম আবু তালিব জানতেন কালেমা পাঠ করলে মোহাম্মদ সাল্লু আলি আসালাম খুবই খুশি হবেন কাফির হিসেবে নিজের প্রিয় চাচাকে মৃত্যুবরণ করতে দেখা নবীজির জন্য কতটা কষ্টকর ছিল তা আবুতালিব বেশ ভালোভাবেই জানতেন আবু তালিব শেষ মুহূর্ত পর্যন্ত রসুল্লাহ সাল্লু আলহিহাস্লামের প্রতি সহানুভূতিশীল ছিলেন কিন্তু তার কালেমা পাঠ না করার কারণ ছিল কোরয়েশদের কাছে মানসম্মান হারানোর ভয় তখন আল্লাহ তালা এই আয়াতটি নাজিল করেন আপনি যাকে ভালোবাসেন তাকে সৎ পথে আনতে পারবেন না তবে আল্লাহ যাকে ইচ্ছা সৎ পথে আনোয়ন করেন কে সৎ পথে আসবে সে সম্পর্কে তিনি ভালো জানেন সুরক কসাস আয় ছাপ্পান্ন হৃদায়ত শুধুমাত্র আল্লাহর হাতে কে হেদায়ত পাবে তা শুধু তিনিই নির্ধারণ করেন এমনকি রসুল্লাহরও এই ব্যাপারে কিছুই করা ছিল না তার কাজ ছিল কেবল আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছে দেয়া কিন্তু কারা আল্লাহ প্রাপ্ত হবে তার উপর রসুল্লাহ সাল্লি সালামের কোন হাত ছিল না কোন ব্যক্তির অন্তরকে পরিবর্তন করার ক্ষমতা শুধুমাত্র আল্লাহর হাতেই রয়েছে কোন মানুষের পক্ষে সেটা সম্ভব নয় এই কারণে ইমান আনার ব্যাপারে কারও উপর কোন ধরনের জবরদস্তি বা বাধ্যবাধকতা ইসলাম সমর্থন করে না আল্লাহ তালা বলেন ব্যাপারে কোনো জবরদস্তি নেই নিঃসন্দেহে হৃদায়ত কুমরাহী থেকে পৃথক হয়ে গেছে অতএব যে ব্যক্তি তাগতকে অস্বীকার করে এবং আল্লাহর প্রতি ইমান আনে সে এমন রোজ্জকে আঁকড়ে ধরল যা কখনো ছিন্ন হবার নয় আর আল্লা সব শোনেন এবং জানেন বাকারা সুরাবাক ইমান হল অন্তরের ব্যাপার আর মানুষ মানুষকে নিয়ন্ত্রণ করতে পারে না কারো অন্তরে কোনো কিছু জোর করে চাপিয়ে যায় না। সুতরাং কে কোন ধর্ম গ্রহণ করবে সে ব্যাপারে প্রত্যেককে স্বাধীন ইচ্ছা শক্তি দেয়া হয়েছে আর এই ইচ্ছাশক্তিকে কে কিভাবে ব্যবহার করলো তার জন্য সবাইকে আল্লাহ তালার সামনে জিজ্ঞাসাবাদ করা হবে তবে এই স্বাধীনতা অমুসলিমদের জন্য মুসলিমদের জন্য নয় একজন অমুসলিমকে ইসলাম গ্রহণে বাধ্য করা যাবে না তবে কেউ যদি একবারে ইসলাম গ্রহণ করে ফেলে তাহলে তার জন্য ইসলাম ত্যাগ করার কোনো স্বাধীনতা নেই ইসলামের রিদ্দা অর্থাৎ দিন ইসলাম ত্যাগ করার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড কেন মৃত্যুদণ্ড সে ব্যাপারে পরবর্তী কোনো এক পর্বে আলোচনা করা হবে ইনশাআল্লাহ আবুতালিবের বিষয়টি নিঃসন্দেহে ট্রাজিক এই লোকটি আল্লাহ রসুল সাল্লাতে সবচেয়ে বড় সহযোগী হয়েও জাহান নামে প্রবেশ করবে কিন্তু তার এই ভালো কাজ যা সে নবীজের জন্য করেছে তা কি কোন কাজে আসবে না এই ব্যাপারে একটি হাদিস আছে সেখানে বলা হয়েছে আব্বাসি বিন আবদুল মুতালিব রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামকে বলেছিলেন আপনার চাচা আবুতালিক তো আপনাকে রক্ষা করতেন এবং আপনার জন্য অন্যান্য কুরায়শদের বিরাগভাজন ভাজন আপনি তার কতটুকু উপকার করতে পেরেছেন উত্তরে রসুল্লাহ সাল্লাই বললেন তিনি এখন জাহান নামের উপরের স্তরে রয়েছেন আমি না থাকলে তিনি জাহান নামের গভীরতম নিম্ন স্তরে থাকতেন ইমাম মুসলিম রহেমহুল্লাহ উক্ত হাদিস আব্দুল মালিক ইবেন ওমায়ের থেকে তার সহি গ্রন্থে উদ্ধৃত করেছেন আবু সাঈদ ইবেনল খুত্রি রদিয়াল আহু থেকে বর্ণিত তিনি রসুল্লাহ সাল্লাইকে বলতে শুনেছেন তার নিকট তার চাচার কথা আলোচনা হচ্ছিল তখন তিনি বলেছেন আশা করি কেয়ামতের দিনে আমার সুপারিশ তার উপকারে আসবে ফলে তাকে আগুনের উপরের স্তরে রাখা হবে যাতে তার পায়ের গীট পর্যন্ত আগুন থাকবে তাতে তার মাথার মগজ টক বক করে ফুটতে থাকবে এটি সহি ভাষ্য এক বর্ণায় আছে তাতে তার মগজের মূল অংশ ফুটতে থাকবে। ইমাম মুসলিম বলেন এমিন আব্বাস রদিয়াল আহ থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লু আলিয়া বলেছেন জাহান নামে সবচেয়ে হালকা ও সহজ আজাব ভোগ করবেন আবু তালিব তাকে আগুনের দুটো পাদুকা পরানো হবে তাতে তার মাথায় মগজ টক করে ফুরতে থাকবে যাই হোক আবু তালেবের মৃত্যুতে যখন নবী সাল্লাম শোকা হত তার মাত্র মাস মারা গেলেন তার খাদিজা। এক উঠতে না উঠতেই আরেকটি ধাক্কা প্রিয়তমার স্ত্রীর মৃত্যুর মতো আরো একটি দুঃখময় ঘটনার মুখোমুখি হতে হয় আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাহ আলিহাসাল্লামকে তাই এই বছরকে বলা হয় দুঃখের বছর শোকের বছর এই বছরটি ছিল তার জীবনের সবচেয়ে কষ্টকর বছর কারণ ওই সময় তিনি তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রিয় দুইজন মানুষকে হারিয়েছেন তারা দীর্ঘ দিন ধরে রসুলুল্লা সাল্লা আলাহিস্লামকে তার দায়িত্ব পালনে সর্বতভাবে সহযোগিতা করে আসছিলেন খাদিজা রসুল্লাহ সাল্লা আলাহামকে যেমন মানসিকভাবে সমর্থন জগিয়েছেন ঠিক তেমনি নিজের ব্যবসার মাধ্যমে অর্জিত অর্থ দিয়ে তাকে সাহায্য করেছেন অন্যদিকে আবুতালিব রসুল্লাহ সাল্লু আলিয়াকে কোরাইশদের অত্যাচার ও ষড়যন্ত্র থেকে বাঁচানোর চেষ্টা করেছেন এবং তাকে নিরাপত্তা প্রদান করেছেন যে দুজন মানুষ সুখে দুঃখে বিপদে আপদে তার পাশে দাঁড়িয়েছিলেন তাকে সমর্থন দিয়েছিলেন তারা হঠাৎ করে চলে গেলেন এই দুনিয়া থেকে শুধু তাই নয় সেই বছরে কোরআসদের ইসলাম বিরোধিতার মাত্রাও বেড়ে গিয়েছিল আবু তালিব যতদিন বেঁচেছিলেন ততদিন রসুল্লাহ সাল্লাই তেমন কোন গুরুতর প্রতিবন্ধকতা ছাড়াই ইসলাম প্রচার করতে পেরেছিলেন কিন্তু আবু তালিবের মৃত্যুর পর রসুল্লাহ সাল্লা পক্ষে আগের মতো দাওয়াতের কাজ চালানো কঠিন হয়ে পড়ে কুরাইসদের বিভিন্ন কটুক্তি ও অত্যাচারে জর্জরিত হয়ে তিনি যখন ক্লান্ত অবস্থায় বাড়ি যেতেন তখন তার পাশে থাকতেন খাদিজা আনহা তিনি তাকে সাহস ও স্বস্তি দিয়েছেন জীবনের কঠিনতম মুহূর্তগুলোতে রসুল্লাহ সাল্লাহাম তার পেয়েছিলেন, কিন্তু খাদিজার মৃত্যুর পর তিনি একেবারেই একা হয়ে পড়েন খাদিজার মৃত্যুর পর প্রায় দুই তিন বছর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বিয়ে করেননি তখন তিনি বেশ কঠিন সময়ের মধ্যে ছিলেন তো কেন এই পরিস্থিতিতে রসুলুল্লা সাল্লু আলাইস্লামকে পড়তে হল এই প্রশ্নের উত্তরে কেউ কেউ বলেন একসাথে এতগুলো ঘটনা ঘটার পেছনে আল্লাতালা হিক্মা রয়েছে তা হল মুসলিমরা যেন আল্লাহ তালার উপর ভরসা করতে শেখে আল্লাহ চেয়েছেন ইসলামের আহ্বানকে ছড়িয়ে দেওয়ার জন্য মুসলিমরা যেন আবুতালিম বা খাদিজার দিকে চেয়ে না থাকে বরং তারা যেন এই সংগ্রামে কেবল আল্লাহর উপর ভরসা ও আল্লা সাহায্যের দিকে চেয়ে থাকতে শেখে সেই কারণেই আল্লাহতালা নবীজিকে এমন এক কঠিন পরিস্থিতির মুখোমুখি করেন যে পরিস্থিতিতে তাকে সাহায্য করার কেউ ছিল না এখন আবু তালিবের মৃত্যু থেকে আমরা কি কি শিক্ষা পেতে পারি কয়েকটা পয়েন্ট উল্লেখ করতে চাই এক আবু তালিবের ট্র্যাজিক পরিণতি থেকে আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা হলো নিজেদের পূর্বপুরুষদের অন্ধ আনুগত্য এবং ভক্তি আমাদের ক্ষতির কারণ হতে পারে সমাজের প্রচলিত রীতিনীতির ব্যাপারে আমাদেরকে অনেক সতর্ক থাকতে হবে সে সময় বাপদাতার নামে প্রচলিত যে কোনো কিছু মানুষ বিনা বাক্য ব্যয়ে মেনে নিত এখনকার মুসলিম সমাজেও এই অন্ধ অনুসরণের ছাপ রয়ে গেছে আমাদের বাঙালি সমাজে প্রায় দেখা যায় সংস্কৃতি ও ঐতিহ্য নামে এমন সব প্রথা ও আচার অনুষ্ঠান পালনের রীতি চলে এসেছে যেগুলো ইসলামের সাথে পুরোপুরি সাংঘর্ষিক নববর্ষ এবং নববর্ষকে কেন্দ্র করে যত অনুষ্ঠান এর সবচেয়ে বড় উদাহরণ আল্লাহ তালা মুসলিমদের জন্য ইসলামকে দিন হিসেবে নির্ধারণ করেছেন কাজেই যা কিছু ইসলামের সাথে সাংঘর্ষিক তা একজন মুসলিম পরিত্যাগ করবে যদিও সেটা তার সংস্কৃতির হাজার বছরের অবচ্ছদ্য অংশ হয় একজন মুসলিম আনুগত্য করবে কেবল আল্লাহ এবং তার রসুলের দুই নম্বর হিদায়ত আল্লাহ হাতে আল্লাহ রসুল সাল্লা আলাইসাল্লাম ছিলেন আল্লাহর সবচেয়ে প্রিয় বান্তা কিন্তু হিদায়ত আল্লা রসুল সাল্লাহামের হাতে ছিল না আল্লাহ রসুল খুব করে চেয়েছিলেন তার চাচা মুসলিম হয়ে যান মৃত্যুবরণ করে কিন্তু সেটি হয়নি অন্যান্য নবীদের ক্ষেত্রে আমরা দেখি নুহ আলাহামের স্ত্রী পুত্র লুত কাফির হিসেবে মৃত্যুবরণ করেছেন যারা আল্লাহ রসুল এরা কি করে সফল হতে পারে কিন্তু তখন আল্লাহ তা আলাহ রসুল্লাহ তিরস্কারের ভাষায় বললেন কে ক্ষমা পাবে আর কে পাবে না এই ব্যাপারে একমাত্র আল্লাহর সিদ্ধান্ত চূড়ান্ত এখানে রসুল্লাহ সাল্লা আল্লাহামের কোন এখতিয়ার নেই এ থেকে বোঝা যায় কে রব আর কে বান্তা আল্লাহ হচ্ছেন রব আর আল্লাহ রসুল হচ্ছেন বান্দা এই বিষয়টি বিশেষভাবে বোঝা জরুরি কারণ বর্তমানে অনেক মুসলিম সম্মান আর ভালোবাসার আতিশয্যে আল্লাহ রসুলকে নিয়ে এমন কথা বলে বা তাকে এমন আসনে বসায় যা কেবল আল্লাহরই প্রাপ্য বিভ্রান্ত কিছু দল এমনটা করে থাকে আমরা আল্লাহর কাছে এই ধরনের শেখ থেকে আশ্রয় চাই তিন একজন অমুসলিম যতদিন বেঁচে আছে ততদিন তার জন্য দোয়া করা যাবে তবে মারা যাবার পর তার জন্য দোয়া করা যাবে না খোদ আল্লাহ রসুলকে তার চাচার মৃত্যুর পর দোয়া করার অনুমতি দেয়া হয়নি সেক্ষেত্রে আমরা কি করে স্টিভেন হকিং বা মাদার তেরাসা মারা গেলে আমরা বলছি রেস্ট ইন পিস রেস্ট ইন পিস এক ধরনের দোয়া কেউ মারা যাবার পর আমরা যদি বলি রেস্ট ইন পিস তাহলে আমরা তার জন্য শান্তি কামনা করছি বিষয়টি বর্তমানে এতই সস্তা এবং ডালভাত হয়ে গেছে যে খোদ কোনো ইসলাম বিদ্বেষী যদি মারা যায় আমরা বলছি রেস্ট ইন পিস যেই লোকটি সারা জীবন ইসলামকে ঘৃণা করে গেছে সে মারা গেলেও বলছে আল্লাহ তাকে ক্ষমা করুক অথচ মৃত্যুর আগ পর্যন্ত ইসলামের খেদমত করা আবু তালেবের জন্য দোয়া করতে আল্লাহ রসুল সাল্লাহামকে অনুমতি দেয়া হয়নি স্টিভেন হকিং এর নাম আমরা সকলেই জানি এই লোকটি মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ তালাকে অস্বীকার করে গেছে বা সে একজন কাফির একজন নাস্তিক হিসেবে মারা গেছে মৃত্যুর কয়েক বছর আগে সে বলে গেছে স্রষ্টা থাকা জরুরি নয় যেই লোকটি আল্লাহকে অস্বীকার করত তার জন্য আল্লাহর কাছে দোয়া করা যে অযৌক্তিক হাস্যকর এবং অর্থহীন একটা ব্যাপার সেটা বোঝার জন্য কোরআনের আয়তর প্রয়োজন নেই আমরা মোতিহীম এভেন আদির ঘটনা উল্লেখ করেছি কিভাবে তিনি মুসলিমদের সাহায্য করেছিলেন তাইফের ঘটনার পরে রসুল্লাহ সাল্লু আলিয়াকে আশ্রয় দিয়েছিলেন বতরের যুদ্ধে মুসলিমরা জয় হওয়ার পর কিছু মুশ্রিকদের আটক করে রসুল্লাহ সাল্লুসাল্লাম কাফির বন্দীদের জন্য তখন বলেন আজ যদি মতিম এবং আদি জীবিত থাকত এবং এদের জন্য সুপারিশ করত তাহলে আমি তার জন্য সবাইকে মুক্ত করে দিতাম কোন কাফিরের জন্য এটা ছিল নবীজির সর্বোচ্চ প্রশংসা খেয়াল করে দেখুন এখানে কিন্তু নবীজি কোন দোয়া করেননি কাফিরদের জন্য দোয়া করাটা একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে রেস্ট ইন পিস আমরা অরায়সেই বলে দিচ্ছি কোন কাফিরের মৃত্যুতে প্রশ্ন হচ্ছে মুসলিমরা কেন এই ট্রেন্ড ফলো করছে এর কারণ হল ইসলাম বিদ্বেষীদের চাপের মুখে নথি শিকারের প্রবণতা কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে এই বিষয়টি ইসলামে একেবারে স্পষ্ট যারা মুসলিম তারা যাবে জান্নাতে আর যারা কাফির যারা আল্লাহর সাথে কাউকে শরিক করেছে তারা জাহান্নামে যাবে দুনিয়া এবং আখিরাতে স্যালবেশন বা মুক্তির একটাই পথ সেটা হল ইসলাম কেউ যদি ইসলাম গ্রহণ না করে তাহলে সে কখনই জান্নাতে যেতে পারবে না চিরকাল তাকে জানান্নামে থাকতে হবে এই বিষয়টি অনেক অমুসলিম মানতে চায় না তারা বলে একজন মানুষ যদি ভালো কাজ করে তাহলে কেন সে জাননাতে যেতে পারবে না তাদের চোখে ভালো কাজ করলে একজন মানুষ জান্নাত পাবার দাবি রাখে তাদের চোখে ভালো কাজ হচ্ছে মানুষের উপকার করা ক্ষতি না করা তাদের ভালো কাজের সংজ্ঞা কাল পাত্রে বদলায় তাদের চোখে কেউ যদি আল্লাহ তালাকে অস্বীকারও করে সেটা কোনো অপরাধী নয় সেটা তার অধিকার এমন কি অনেক মুসলিমও এই ধারণায় বিশ্বাস করে এদের কথা শুনলে মনে হয় কে জান্নাতে যাবে আর কে যাহান্নামে যাবে এটা তাদের বুঝ মতো হতে হবে এই ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি হচ্ছে ইমান ছাড়া ভালো কাজ মূল্যহীন কেউ যদি অনেক ভালো কাজ করে মানুষের উপকার করে কিন্তু তার যদি ইমান না থাকে সেটার এই দুনিয়ায় কিছু মূল্য থাকলেও আখিরাতে কোনই মূল্য নেই কারণ সে এটা আল্লাহর জন্য করেনি তাই আখিরাতে এই কাজের কোনো প্রতিদান নেই যেই লোকটি আল্লাহ দিনে অবিশ্বাস করেছে তাকে আল্লাহ আল্লাহতালা পুরস্কৃত করবেন এমনটা আশা করাটাই তো অন্যায় আল্লাহতালা সকল গুণা চাইলে মাফ করে দিতে পারেন কিন্তু কেউ যদি শির্কের গুণা করে আর না করে মারা যায় তাহলে তিনি সেই গুণা মাফ করবেন না এই ব্যাপারে আলিমরা সবাই একমত সেই লোক যদি পাহাড় সম ভালো কাজ করে তবুও না কারণ পাহাড় সম ভালো কাজ করলেও সে সবচেয়ে জঘন্য একটি অপরাধ করেছে যা তার সমস্ত ভালো কাজকে ছাপিয়ে যায় আর তা হচ্ছে শির্ক শির্কের অপরাধ এতটাই ভয়াবহ যে এর সামনে ভালো সমস্ত কাজ মূল্যহীন হয়ে পড়ে আর তাই শেরকের অপরাধ আল্লাহ কখনোই ক্ষমা করবেন না আবু তালিব এবং খাদিজা দুজনই ছিলেন আল্লাহ রসুল সাল্লা আলাইস্লামের সাহায্যকারী তারা দুজনেই ভালো কাজ করেছিলেন আল্লাহ নবীকে সাহায্য করা পৃথিবীর শ্রেষ্ঠ কাজগুলোর একটি কিন্তু তাদের দুজনের পরিণতি একই রকম হয়নি কারণ হল ইমান ইমান না থাকার কারণে আবু তালিবের পরিণত হয়েছিল জাহান্নাম যেখানে তার পায়ের গিট পর্যন্ত আগুন থাকবে আর সেই আগুনে তার মগজ টকবক করে ফুটতে থাকবে অন্যদিকে খাদিজা বিদ্য খোয়ালি রাজ আনহার জন্য আল্লাহ তালা জান্নাতে রেখেছেন মুক্তার তৈরি একটি বাসা যেখানে থাকবে না কোনো কষ্ট থাকবে না কোনো সরগোল কারণ তিনি ছিলেন একজন মিনা চার নম্বর পয়েন্ট আল্লাহ রসুল সাল্লা আলিয়াকে আল্লাহ তালা এমন একটা পরিস্থিতিতে রেখেছিলেন যে তার নিরাপত্তার জন্য একজন কাফিরকেই প্রয়োজন ছিল একজন মুসলিম এই কাজটি করতে পারত না আবুতালি যদি ইসলাম গ্রহণ করতেন তাহলে তার গোত্রের নেতা হিসেবে তিনি থাকতে পারতেন না তার লোকেরা তাকে অপসারণ করত এটি আল্লাহ আল্লাহতালার একটি হিকমা যে তিনি ইচ্ছে করেই একজন কাফিরের মাধ্যমে তার রসুল সাল্লু আলাইস্লামের নিরাপত্তা নিশ্চিত করেছেন আল্লাহ আল্লাহতালার যেভাবে ইচ্ছা তিনি সবকিছু পরিকল্পনা করেন আমরা কখনোই সেই হিক্মা পুরোপুরি বুঝতে পারব না পাঁচ নম্বর পয়েন্ট ইমান মানে কেবল জানা নয় ইমান মানে স্বীকার করে নেয়াও বটে আমরা অনেকেই ইমানের সংজ্ঞা ভুলভাবে জানি যদি কেউ জানে আল্লাহ হচ্ছেন ইবাদতের একমাত্র সত্তা আর মুহাম্মদ সাল্লাই হচ্ছেন তার রসুল তাহলে কি সে মুসলিম হয়ে গেল না কারণ আবু তালিব খুব ভালো করে জানতেন তার ভাতি তাওহের যে বাণী নিয়ে এসেছেন তার সত্য আবু তালিব খুব ভালো করে জানতেন তার ভাতিজা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন রসুল আর এটাই কালিমার মূল কথা তাওহিদ এবং আল্লাহ রসুলের রিসালা আবুতালিব যদি কালিমা জেনেই থাকেন তাহলে কেন তাকে কাতির বলা হচ্ছে এর কারণ হলো তিনি যদিও বা জানতেন তিনি এটা মেনে নিতে অস্বীকৃত জানিয়েছেন কাজেই জানাটা জরুরি নয় মানাটাও জরুরি মুসলিম হবার অর্থ আত্মসমর্পণ করা স্বীকৃতি দেয়া শুধু জানলেই কেউ মুসলিম হয়ে যায় না যদি জানলেই কেউ মুসলিম হতো তবে ইডলিশও একজন মুসলিম সে জান্নাতে ছিল সে আল্লাহর সাথে কথা বলেছে তাও সেইদের ব্যাপারে তার জ্ঞান আমাদের চাইতে বেশি হবার কথা শুধু সে জানতো তাই নয় সে আল্লাহকে সম্বোধন করেছে রব্বি অর্থাৎ আমার রব সে আল্লাহর কাছে দোয়া করেছে সে চেয়েছে যেন আল্লাহ তাকে বিচার দিবস পর্যন্ত অবকাশ দেন ইবলিস আল্লাহকে রব বলে সম্বোধন করেছে আল্লাহর কাছে দোয়া পর্যন্ত করেছে ইবলিস কি তবে মুসলিম না কারণ সে আল্লাহকে মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছে আর এই কারণে ইবলিস হলো কাফির সে জেনে শুনে কাফির কেউ যদি না জেনে আল্লাহ জ্ঞাপন করে সে কাফের আর যদি অনেক আলিম মনে করে এই মিনিমাম স্বীকৃতি হচ্ছে সালাত আদায় করা মুখে স্বীকার করাই যথেষ্ট নয় কারণ রসুল্লাহ সাল্লাম বলেছেন সালাহ হচ্ছে ইমান এবং কুফরের মধ্যে পার্থক্যকারী কাজেই আমরা যারা মুসলিম হিসেবে নিজেদের দাবি করি তাদের অবস্থা যদি এমন হয় যে আমরা জানি যে আল্লাহ তালা হচ্ছেন একজন মাহবুধ এবং আল্লাহ রসুল সাল্লাই হচ্ছেন তার রসুল কিন্তু কাজে কর্মে এই জানার কোনো বালাই নেই তাহলে নিজেদের প্রশ্ন করা উচিত এই জানা কি আদৌ কোন কাজে আসছে আবু তালেবের সাথে তাহলে পার্থক্যটা কোথায় থাকলো। আবু তালেবের এই ট্র্যাজেডি সেই সব মুসলিমদের জন্য একটি সতর্ক সতর্কবাণী যারা মুসলিম হিসেবে দাবি করে কিন্তু ইসলামের একটি হুকুমও পালন করে না ছয় নম্বর তাকওয়া বা আল্লাহর ভয় একজন মুসলিমকে ইমানের উপর দৃঢ় রাখে আবু তালি কেন মুসলিম হননি এর কারণ তিনি নিজেই বলেছেন তা হচ্ছে লোকলজ্জা আজকাল আমরা মুসলিমরা ঠিক একই অজুহাতে ইসলামের অনেক হুকুম পরিত্যাগ করে চলেছি সালাত আদায় ঢিলেমি করছি দাঁড়ি রাখছি না বা হিজাব করছি না হারাম উপায় অর্থ কামানো ত্যাগ করছি না কিসের কারণে মানুষ কি বলবে সেই ভয়ে মানুষ কি বলবে এর অপর নাম হচ্ছে লোকলজ্জা যে কারণে আবু তালিব ইসলাম গ্রহণ করেননি আমরা যদি মানুষের ভয়ে সমাজের ভয়ে ইসলামের হুকুমগুলো উপেক্ষা করতে থাকি তাহলে একদিন এমনও হতে পারে মানুষের ভয়ে সমাজের চাপে আমরা ইসলামকেই ত্যাগ করে বসেছি এমনটা হচ্ছেও আমাদের সেই দিনের কথা স্মরণ করা উচিত যেদিন এই মানুষ এই সমাজ এই পৃথিবীর সমস্ত শক্তি আল্লার ভয়ে টটস্থ থাকবে ভয় পাওয়ার একমাত্র যোগ্য সত্তা হচ্ছেন আল্লাহ কাজেই এই দুনিয়াতে আল্লাহকেই ভয় করা উচিত মানুষকে নয় এবং সবশেষে সাত নম্বর সৎসঙ্গের বিষয়টা খুব জরুরি আবু তালিব কাদের সংসর্গে থাকতেন আবু জাহেল ওয়ালেদিবিন মগিরা ইত্যাদি ইসলাম বিদ্বেষী লোকদের সাথে এই লোকগুলো চাপে শেষ পর্যন্ত তার ইসলাম গ্রহণ করাই হল না এটা হচ্ছে অসৎসঙ্গের মারাত্মক পরিণতি আমরা যদি খারাপ মানুষদের সাথে থাকি তাহলে তাদের পদব্যাস বিশ্বাস আমাদের দিনের জন্য একজন মানুষ তার বন্ধুর ধর্ম অনুসরণ করে সুতরাং কাদের সংসর্গে আমরা থাকছি কাদের সাথে দৈনন্দিন জীবনে মেলামেশা করছি সেটা খুবই একটা জরুরি জিনিস আবু তালেবের মৃত্যুর সাথে সাথে রসুল্লা সাল্লিহসাল্লাম তার নিরাপত্তার ঢালটি হারিয়ে ফেলেন আবু তালিবের অনুপস্থিতির সুযোগে কোরাইশা তাদের অত্যাচার নির্যাতনের মাত্রা আরও বাড়িয়ে দেয় কারণ আবু তালিবের জন্য তারা অনেক কিছু চাইলেও করতে পারছিল না কিন্তু এখন সেই সমস্যা নেই তারা এমন সব পন্থা বেছে নেয় যা আবুতালিবের জীবতায় করার কথা ভাবতেও পারেনি যেমন কোরআশের এক লোক এসে রসুল্লাহ সাল্লিহসাল্লামের মুখে মাটি ছুড়ে মারে ধুলি দূষরিত অবস্থায় রসুল্লা এলেন তখন তাকে দেখে পড়েন কেদনার আবুতালিব মারা যাবার আগে কুরাইসা আমাকে কষ্ট দিতে সাহস করত না কিন্তু এখন তারা সেসব শুরু করেছে আমরা এর আগের একটি পর্বে রসুল্লাহ সাল্লু আলাই ওপর কুরাইসের অত্যাচারের কিছু কাহিনী উল্লেখ করেছি যেমন রসুল্লাহসাল্লু আলাইসাল্লাম সালাতরত অবস্থায় তার উপর নারী ভুরি চাপিয়ে দেয়া হয় তার গলায় ফাঁস লাগিয়ে চেপে ধরা হয় অনেকে মনে করে এই ঘটনাগুলো ঘটেছিল আবু তালিবের মৃত্যুর পর কেননা আবু তালিব যতদিন বেঁচেছিলেন ততদিন কোরাইশরা এই ধরনের কাজ করতে সাহস করার কথা নয় আল্লাহ ভালো জানেন তবে পরিস্থিতি একটু ভালো হবার দিকে মর নিয়েছিল যখন আবুল আহাব আল্লাহ রসুলসাল্লু আলাইসাল্লামের প্রতি কিছুদিন সহানুভূতি দেখায় তবে সেটা বেশিদিন স্থায়ী হয়নি ঘটনাটি আমরা বর্ণনা করব আলবিদায় নিহায়া থেকে ইমাম এ কাসির রাহিমাহুল্লাহ একটি বর্ণা উল্লেখ করেছেন যেখানে বলা হয়েছে আবুতালি ও খাদিজা যখন ইন্তেকাল করেন তখন রসুল্লাহ একই সাথে এই দুইটি বিপদের সম্মুখীন হন তাদের উভয়ের মৃত্যুর মধ্যে মাত্র পাঁচ দিনের ব্যবধান ছিল তখন তিনি অধিকাংশ সময় ঘরেই থাকতেন বের হতেন কম ইতোপর্বে কোরআসরা তার সাথে যে আচরণ করতে সাহস পেত না এখন তারা সে আচরণ করতে লাগলো এই সংবাদ আবুল আহাবের নিকট পৌঁছে সে রসুল্লাহ সাল্লাই নিকটে এসে বলল হে মোহাম্মদ তুমি তোমার লক্ষ্যে এগিয়ে যাও এবং আবু তালিবের জীবদ্দশায় তুমি যা যা করতে এখনো তুমি তা করে যাও লাদ দেবীর কসম আমার মৃত্যু পর্যন্ত ক্ষতি সাধনের উদ্দেশ্যে কেউ তোমার নিকট পৌঁছতে পারবে না ইভেন গায়তালা নামের এক ব্যক্তি রসুল্লাহ সাল্লু আলহামকে গালি দিয়েছিল আবুলাহাব এগিয়ে এসে তাকে শাস্তি দেয় ইভেন গায়তারা তখন চিৎকার করে কুরাইশদের ডেকে বলে হে কোরআ সম্প্রদায় আবু উৎপা অর্থাৎ আবুল আহাব পিতৃ ধর্ম ত্যাগ করেছে সে ধর্মান্তরিত হয়েছে কুরাইশরা ত্বরিত আবুল আহাবের বাড়িতে উপস্থিত হয় আবুল আহাব বলল আমি আমার পিতা আব্দুল মুতালিবের ধর্ম ত্যাগ করিনি তবে আমি আমার ভাতিজাকে সকল অত্যাচার থেকে রক্ষা করব যাতে করে সে তার লক্ষ্যে এগিয়ে যেতে পারে অপর কুরাইশে বলল তাহলে তো আপনি ভালো ও মহৎ কাজ করেছেন এবং আত্মীয়তার মর্যাদা রক্ষা করেছেন ফলে কিছুদিন নিরাপদ রইলেন নিজের মত করে বিভিন্ন স্থানে যাতায়াত করতে লাগলেন আবুল আহাবের ভয়ে কেউ তাকে কিছু বলত না এভাবে চলছিল একদিন উকবা এবিন আবু মুআদ এবং আবু জাহেল আবুল আহাবের নিকটে এসে উপস্থিত হল তারা বলল আপনি আপনার ভাতিচাকে জিজ্ঞেস করুন সে বলুক আপনার পিতার শেষ ঠিকানা কোথায় আবুল আহাব বলল হে মুহাম্মদ আব্দুল মুতালেবের শেষ ঠিকানা কোথায় রসুল্লাম বললেন তার শেষ ঠিকানা হচ্ছে তার সম্প্রদায়ের সাথে আবুল আহেব ওদেরকে গিয়ে বলল আমি তাকে জিজ্ঞেস করেছি সে বলেছে যে আমার পিতার শেষ ঠিকানা তার সম্প্রদায়ের সাথে তারা দুজনে বলে উঠল সে তো বলে যে আব্দুল মুতালিবের শেষ ঠিকানা জাহান নামে এইবার আবুল হাব বলল হে মোহাম্মদ আবদুল মুতালিবকে জাহান নামে যাবেন রসুল্লা সাল্লু আলাই বললেন আবদুল মুতালিব যে ধর্ম বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করেছেন ওই ধর্মবিশ্বাস নিয়ে কারণ মৃত্যু হলে সে তো জাহান নামেই যাবে তখন অভিশপ্ত আবুল আহাব বলল আল্লাহর কসম আমি চিরদিনের জন্য তোমার শত্রু হয়ে থাকব কারণ তুমি বিশ্বাস করো যে আব্দুল মুতালিব জাহান্নামে যাবেন তখন থেকে আবুল হাব ও সমগ্র কোরাই সম্প্রদায় বহু গুণ কঠোর হয়ে রসুল্লা সাল্লাই প্রতি শত্রুতায় লিপ্ত হয় এই পরিস্থিতিতে মক্কায় ইসলামী দাওয়াতের কাজ চালিয়ে যাওয়া খুব কঠিন হয়ে পড়ে আবুতালিব নেই মানে আল্লাহ রসুল সাল্লাহপোর্ট বাজেয়াপ্ত হয়ে গেছে মক্কায় তার আর নিরাপত্তা নেই দীর্ঘ দশ বছর মক্কায় দাওয়া করার পর রসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম এবার মক্কার বাইরে দাওয়াতের কাজ সম্প্রসারণ করার চেষ্টা করতে লাগলেন রসুল্লাহ সাল্লু আলাইস্লাম দিনের দাওয়াত পৌঁছে দিতে টাইফে যান তার সাথে ছিলেন জায়দ বিন হারিজারদুল্লাহ রসুল্লা সাল্লু আলাই সাল্লাম তাইফের নেতৃস্থানীয় গোষ্ঠী সাকিফের নেতাদের সাথে সাক্ষাৎ করলেন তারা ছিল তিন ভাই রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম তাদেরকে ইসলামের দিকে আহ্বান করলেন এবং তাদের সাহায্য ও সমর্থন কামনা করলেন রসুল উল্লাহর আহ্বানে এই তিনজন লোকের প্রতিক্রিয়া ছিল রীতিমতো জঘন্য প্রথমজন বলল তুমি যদি আল্লাহর প্রেরিত নবী হয়ে থাকো তাহলে আমি কাবা ঘরের গিলাফ ছেড়ে ফেলব কাবার গিলাফ তাদের কাছে খুবই পবিত্র ছিল দ্বিতীয় বলেছিল আল্লাহ কি তোমার চেয়ে ভালো আর কাউকে পেলেন না আর তৃতীয় ভাই বলেছিল তোমার সাথে আমি কোনো কথাই বলবো না যদি তুমি সত্যই নবী হয়ে থাকো তাহলে আমি মনে করে না যে তোমার সাথে কথা বলার যোগ্যতা আমার আছে আর যদি তুমি আল্লাহ তাল্লাহ প্রেরিত রসুল না হয়ে থাকো তাহলে তুমি মিথ্যাবাদী এবং আমার পক্ষে কোনো মিথ্যুকের সাথে কথা বলা সম্ভব না রসুল সাল্লু আলিয়া সেখানে দশ দিন অবস্থান করলেন দশ দিন ধরে তিনি তাইফের নেতৃত্ব স্থানীয় লোকদের কাছে যান এবং প্রত্যেককে দিনের দাওয়াত দেন কিন্তু তাদের এক কথা বের হয়ে যাও তাদের প্রতিক্রিয়া দেখে ঠিক আছে আপনারা যদি আমার আহ্বানে সাড়া না দেন সেটা আপনাদের ব্যাপার তবে আমি চাই যে আমাদের মধ্যে যে আলাপ হয়েছে তা আপনারা মক্কার লোকেদের কাছে গোপন রাখবেন কিন্তু এই সাকিফের লোকেরা এতটাই খারাপ ছিল যে তারা কিছু উশৃঙ্খল ছেলেপেলেকে দিয়ে রসুল পিছনে লেলিয়ে দিল তারা গালাগাল করতে করতে রসুল উল্লাহ সাল্লামাম ও জায়দ বিন হারিসাকে লক্ষ্য করে পাথর ছুড়তে লাগলো তাদের ধাওয়া করতে লাগলো তারা দুইজন দৌড়াতে লাগলেন রসুল উল্লাহকে পাথরের আঘাত থেকে রক্ষা করার জন্য জায়দ বিন হারিসা রানহ নিজের শরীরকে ঢাল হিসেবে ব্যবহার করছিলেন দৌড়াতে দৌড়াতে তারা একটি আবাদি জমিতে গিয়ে আশ্রয় নেন রসুল্লাহ সাল্লাহ আলাইস্লাম গুরুতর আহত হন তিনি অত্যন্ত ক্লান্ত পরিশ্রান্ত হয়ে পড়েন সাকিফের অধিবাসীদের পাথরের আঘাতে তার দেহ ক্ষতবিক্ষত হয়ে পড়েছিল তার পায়ের জুতো রক্তে ভিজে গিয়েছিল রসুল্লাহ আশ্রয় নেন মক্কার একটি বাগানে তিনি দেয়ালে হেলান দিয়ে আঙ্গুর কাছে ছায় বসলেন তার মন প্রচন্ড খারাপ তাইফে তিনি এভাবে প্রত্যাখ্যাত হবেন আশা করেননি প্রচণ্ড কষ্ট আর মনোবেদনা থেকে তিনি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন অত্যন্ত হৃদয়গ্রাহী আর আবেগময় একটি দোয়া যা মস্তাদ আফিনের দোয়া নামে পরিচিত হে আল্লাহ আমি তোমার কাছে ন্যস্ত করছ আমাকে কি এমন কারো কাছে ন্যাস্ত করছো যে আমার সাথে রুক্ষ ব্যবহার করবে নাকি কোন শত্রুর হাতে ন্যস্ত করছ যাকে তুমি আমার বিষয়ের মালিক করে দিয়েছ যদি তুমি আমার উপর অসন্তুষ্ট না হও তবে আমার কোনো দুঃখ নেই আফসোসও নেই তোমার ক্ষমাশীলতা আমার জন্য প্রশস্ত ও প্রসারিত কর আমি তোমার শেষত্বার আলোর আশ্রয় চাই যার দ্বারা অন্ধকার দূর হয়ে আলোয় চারিদিকে ভরে যায় দুনিয়া এবং আহিরাতে সকল বিষয় তোমার হাতে ন্যস্ত তোমার অসন্তুষ্টি ও ক্রোধ থেকে আমি ক্ষমা প্রার্থনা করি সকল ক্ষমতা এবং শক্তি শুধু তোমারই তোমার শক্তি ছাড়া আর কোনো শক্তি নেই আল্লাহতালা এই অবস্থায় রসুল্লাহ সাল্লাহ ক্ষুধার্ত ছিলেন তার এই অবস্থা দেখে আদ্দাসকে আদেশ দিল যেন সে মোহাম্মদ সাল্লাহ কিছু আঙ্গুর খেতে দেয় এই জমির মালিকরা ছিল মক্কা থেকে আগত তারা রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের বিরোধী মতাদর্শে ছিল কিন্তু তা সত্ত্বেও এক এলাকার মানুষ হওয়ায় সে সময় রসুল্লাহ সাল্লাহামকে সাহায্য করার সিদ্ধান্ত নেয় এদিকে খ্রিস্টানের জন্য আঙ্গুর নিয়ে যায় পূর্বে বললেন বেশ অবাক হলেন তিনি আপনি যা বললেন তা এই দেশের লোকেরা বলে না রসুল্লাহ সাল্লাইসাল্লাম বুঝতে পেরেছিলেন যে আদাস একজন ভিন দেশি এবং অন্য ধর্মের অনুসারী তিনি তাকে জিজ্ঞেস করলেন তুমি কোথা থেকে এসেছ তোমার দিন কি আদ্দাস উত্তর দিল আমি খ্রিস্ট অনুসারী আমার বাড়ি ইরাকের নিনাভকে এরপর রসুল্লাহ বললেন তুমি তো ইউনুস বিন মাত্তার গ্রাম থেকে এসেছ তিনি আল্লাহ তালা নবী ছিলেন আদ্দাস বলল আপনি কিভাবে মাত্তার পুত্র ইউনুস সম্পর্কে জানলেন রসুল্লাহ বললেন তিনি আমার ভাই তিনি একজন নবী ছিলেন আর আমিও একজন নবী এই কথা শোনা মাত্র সম্মান সম্মানবশত নিচু হয়ে রসুল্লা সাল্লামের পায়ে চুম্বন করে এরপর তার হাত ও মাথা চুম্বন করে জমির মালিকেরা এই দৃশ্য দেখে বলল দেখেছো সে আমাদের দাসকেও বস করে ফেলেছে রসুল্লাহ সাল্লাহামের অভ্যাস ছিল তিনি যেখানেই যেতেন সেখানেই দাওয়া দিতেন আর এদিকে যে দুটি লোক কিছুক্ষণ আগে রসুল্লাহ সাল্লাহামের প্রতি সহানুভূতিশীল ছিল এবং তাকে আশ্রয় দিয়েছিল তারাই এখন আদাসের চুমু খাওয়ার দৃশ্য দেখে আফসোস করতে লাগল আদ্দাস ফিরে এলে তারা তাকে জিজ্ঞেস করল তোমার কি হয়েছিল তুমি কেন তার হাত ও মাথায় চুমু দিচ্ছিলে আদ্দাস বললেন এই দুনিয়াতে তার মতো ভালো মানুষ আর নেই তিনি আমাকে এমন কিছু বলেছেন যা একজন নবী ছাড়া কোনো সাধারণ মানুষের পক্ষে জানা সম্ভব নয় তখন ওই দুজন লোভ তাকে বলল তুমি তার কথায় নিজের দিন ত্যাগ করো না তোমার দিন তার দিনের চেয়ে উত্তম জমির মালিক এই লোকগুলো খ্রিস্টান ছিল না খ্রিস্টান ধর্ম সম্পর্কে তাদের কোনো ধারণাই ছিল না কিন্তু তাদের মনে ইসলাম বিদ্বেষ এতটাই প্রবল ছিল যে তারা মানুষকে ইসলাম থেকে দূরে সরিয়ে রাখার জন্য যা খুশি তা বলত এমনকি না জেনেও মিথ্যা বলতে দ্বিধা করত না ইসলামী ছিল তাদের যাবতীয় অ্যালার্জি রসুল্লা সাল্লা জীবনে তাইফের দিন ছিল সবচেয়ে বিষাদ মাখা দিন বহুদিন পরের কথা আইসারাদিল্ল আনহা জানতে চাইলেন ইয়া রসুল্লাহ উহুদের দিনের চাইতে মারাত্মক কোনো দিন কি আপনার জীবন আপনি দেখেছেন রসুল্লাহ বললেন হ্যাঁ দেখেছি সেটি ছিল তয়ফের দিন আমি তাদেরকে দাওয়াত দিয়েছিলাম কিন্তু তারা গ্রহণ করেনি আমি ছিলাম মানসিকভাবে প্রচন্ড বিপর্যস্ত মাঝপথে এসে দেখি মাথার উপর এক টুকরো মেঘ ভালোভাবে তাকিয়ে দেখলাম জিব্রেই তিনি আমাকে বললেন আপনার কম আপনাকে যা যা বলেছে সবে আল্লাহ তালা শুনেছেন আপনার কাছে পাহাড়ের ফেরিস্তাদের পাঠানো হয়েছে এরপর পাহাড়ের ফেরেস্তারা আমাকে সালাম জানালেন এবং বললেন ইয়া আল্লাহ রসুল আপনি যদি চান ওদেরকে দুই পাহাড়ের মধ্যে পিছিয়ে দেব আমি বললাম না আমি আশা করি আল্লাহ তালা তাদের বংশধর্থের মধ্যে এমন মানুষ সৃষ্টি করবেন যারা শুধু আল্লাহরই ইবাদত করবে এবং তার সাথে কাউকে শরিক করবে না আসমান থেকে সাহায্য পেয়ে রসুল্লাহ সাল্লা মন শান্ত হল আবার তিনি চলতে শুরু করলেন থামলেন ওয়াদিয়া নাখলায় সেখানে তিনি বেশ কিছুদিন অবস্থান করলেন একদিন তিনি কোরআন তিলাওয়াত করছিলেন সে এলাকায় ছিল কিছু জিন তার তিলাওয়াত শুনে তারা মুগ্ধ হয়ে যায় তারা রসুল্ল সাল্লাসাল্লামের কাছে এসে কোরআনের আরও কিছু আয়াত শিখে এবং শেষ পর্যন্ত তারা মুসলিম হয়ে যায় জিন মানবজাতির মতোই আল্লাতালার এক সৃষ্টি আল্লাহতালা তাদেরকে বুদ্ধিমত্তা দিয়েছেন তারা মানুষের সাথে এই দুনিয়াতে বাস করে মানুষের মতো তাদেরও সমাজ ব্যবস্থা আছে তারা বিভিন্ন জাতিতে বিভক্ত এবং তাদের পরিবার আছে তারা বিভিন্ন ভাষায় কথা বলে এবং বিভিন্ন ধর্ম অনুসরণ করে তাদের আর মানুষের মধ্যে পার্থক্য এই যে তারা আগুনের তৈরি আর মানুষ মাটির তৈরি তারা মানুষদেরকে দেখতে পায় কিন্তু মানুষ তাদেরকে দেখতে পায় না এরকম আরও একটি ঘটনা রয়েছে যেখানে জিন্দরা রসুল্লার কাছে এসে ইসলাম গ্রহণ করেছিল এই ঘটনাটি হয়েছে একবার আর একবার সুরাফে ফল কুবল ই কৌমি ঝি কুয়ৌম ইন সিতব ঊিলমি বাদিমূষ ইন্ন সমি নিতব ঊিলমি যখন আমি একদল জিনকে আপনার প্রতি আকৃষ্ট করেছিলাম তারা কোর আন পাঠ শুনছিল তারা যখন আন পাঠের জায়গায় উপস্থিত হলো তখন পরস্পর বলল চুপ থাকো। অতঃপর যখন পাঠ সমাপ্ত হলো তখন তারা সম্প্রদায়ের কাছে গিয়ে সতর্ককারী রূপে ফিরে গেল তারা বলেছিল হে আমার সম্প্রদায় আমরা কিতাব পাঠ শ্রবণ করেছি যা অবতীর্ণ হয়েছে মূসার পরে এটা তার পূর্ববর্তী কিতাবকে সমর্থন করে এবং সত্য ও সরল পথের পরিচালিত করে সুরা আহকাফ আয় ২৯ এবং ত্রিশ এখন প্রশ্ন আসতে পারে জিনরা বলেছে তারা এমন বলেনি। কোরআনের একজন তফসিরকার এই প্রশ্নের উত্তরে বলেছেন ওই জিনদা ছিল ইহুদি তারা ছিল মুসা আল্লাহ ইসলামের অনুসারী তাই তখন যারা কোরআন দিলাওয়া শুনতে পেল তখন তারা বলল যে কোরআন মুসার পরে অবতীর্ণ হয়েছে সেই মুফাস্তি বলেছেন এই জিনরা ইয়েমেনের অধিবাসী ছিল আর ইয়েমেনে তখন কিছু সংখ্যক ইহুদি বাস করত তবে এই আয়াতের ব্যাপারে এটি একমাত্র মত নয় জিনরা আরো বললেন وليس له من دونه দু হে আমার সম্প্রদায় আল্লাহর দিকে আহ্বানকারীর প্রতি সাড়া দাও এবং তার প্রতি বিশ্বাস স্থাপন করো আল্লাহ তোমাদের পাপ ক্ষমা করবেন এবং যন্ত্রণাদায়ক শাস্তি হতে তোমাদের রক্ষা করবেন যদি কেউ আল্লাহর দিকে আহ্বানকারীর ডাকে সাড়া না দেয় তাহলে এই জমিনে আল্লাহকে ব্যর্থ করে দেয়ার মতো কোনো ক্ষমতায় সে রাখে না এবং আল্লাহ ছাড়া তাদের কোন সাহায্যকারী থাকবে না তারা তো সুস্পষ্ট বিভ্রান্তিতে রয়েছে আহকাফ আয়াত একত্রিশ এবং ৩২। জিনদের আগমন ও ইসলাম গ্রহণ ছিল আল্লাহর পক্ষ থেকে তৃতীয় সাহায্য রসুল্ল আলী ওসাল্লাম স্বস্তি লাভ করলেন এবং উদ্দীপনার সাথে তার মিশনে মনোযোগ দিলেন তো এই তাইফের ঘটনা থেকে আমরা কি কি শিক্ষা পেতে পারি প্রথমত ঘটনা দেখা যায় সেই যুদ্ধে সাহাবিরা রসুল্লাহ আলাই সালামকে পাথরের আঘাত নয় বরং তীরের আঘাত থেকে বাঁচানোর জন্য নিজেদের পিঠ পেতে দিয়েছিলেন একের পর এক সাতজন সাহাবি তার অবমাননার বিরুদ্ধে উঠে দাঁড়ানো তার বিরুদ্ধে অপপ্রচারগুলোর জবাব দেওয়ার সুযোগ এখনো আছে যেই দিন নিয়ে তিনি আগমন করেছেন সেই দিনকে রক্ষা করা সেই দিনের প্রচার ও শিক্ষাদানের মাধ্যমে তার সম্মানে নিজেদেরকে বিলিয়ে দেয়ার সুযোগ এখনও খোলা আছে বিখ্যাত দাবিন আবু মুস্তিমাল খাওয়ান বলেছেন সাহাবিরা কি মনে করেছেন রসুল্লা সাল্লা শুধু তাদেরই আর কারো নয় রসুল্লা সাল্লা আলাইস্লামের উপর অধিকার কেবল তাদেরই আর কারো নয় না বরং আমরা তাদের সাথে পাল্লা দেব রসুলুল্লা সাল্লাহ আল্লাহামের উপর অধিকার আমাদেরও আছে এবং আমরা তা আদায় করে নিতে চাই রসুল্লার জন্য জাইব বা তালহা যা করেছিলেন আজ মুসলিমরা হয়তো সেইরকম ত্যাগ স্বীকার করতে পারবে না কিন্তু তাই বলে বসে থাকলে হবে না অন্তত চেষ্টা করতে হবে মোহাম্মদ সাল্লু আলাইহামের জীবন সম্পর্কে জানতে হবে এবং তা অন্যদেরকেও জানাতে হবে যাতে সবাই তাকে ভালোবাসে এবং তার অনুসরণে আগ্রহী হয় দুই নাম্বার শিক্ষা রসুলুল্লা সাল্লা সাল্লাম যখন তাইফ পাশেদের কাছে ইসলামের দাওয়াত দিচ্ছিলেন তখন কেউ তার ডাকে সাড়া দেয়নি উল্টো তাকে বের করে দেয় কিন্তু রসুলুল্লাহ একটি কথা বলে গেছেন ভালো কাজ করে যাও কেননা তুমি কখনোই জানো না যে তোমার কাজের ফলাফল কি অর্থাৎ একটি ভালো কাজ করো চোখে হয়তো তুচ্ছ লাগতে পারে কিন্তু সেই কাজের ফলাফল হতে পারে অনেক বড় কিছু আর সেটা আল্লাহ ছাড়া কেউ জানেন না তাই কোনো সৎ কাজকেই তুচ্ছ করা উচিত নয় রসুলুল্লাহকে তাইববাসী প্রত্যাখ্যান করেছিল তা দেখে হয়তো মনে হতে পারে এই দাওয়াত লোকদের উপর কোনো প্রভাব বিস্তার করেনি কিন্তু রসুল্লাহাম যখন সেখানে দাওয়াত দিচ্ছিলেন সেখানে খালিদ আল নামের একটি ছোট্ট ছেলে ছিল সে ছিল খাতিবংশের সন্তান সেই খালিদ বহুদিন পর নিজের কাহিনী বর্ণনা করেছেন তাইফের মেলা চত্বরে রসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম লোকদেরকে ইসলামের দাওয়াত দিচ্ছিলেন আমি সে সময় সেখানে উপস্থিত ছিলাম এবং তার কথা শুনছিলাম আমি তাকে সুরাত তারেক তিল করতে শুনছিলাম আমি তখনই এই সুরাটি মুখস্থ করে ফেলেছিলাম যদিও আমি তখন কা ছিলাম পরবর্তীতে আমি ইসলাম গ্রহণ করি যেখানে উপস্থিত বয়স্ক লোকেরা রসুলের কথায় কান দিচ্ছিল না সেখানে এক ছোট বাচ্চা তার তিলাওয়াত শুনে শুনেই একটি সুরা মুখস্থ করে ফেলে আর কয়েক বছর পরেই রসুল উল্লাহ সাল্লাহ আলাইস্লাম তার আপাত দৃষ্টিতে ব্যর্থ প্রচেষ্টার ফল দেখতে পেয়েছিলেন তিন নম্বর শিক্ষা রসুল্লাহ সাল্লাইসাল্লাম ও খ্রিস্টান কৃতদাস আদ্দাসের মধ্যকার ঘটনাটা একটু আগেই আমরা উল্লেখ করেছি একজন মুসলিমের সাদা একটি আমল যে দাওয়াতের আমলে রূপান্তরিত হতে পারে এই ঘটনা তার একটি চমৎকার উদাহরণ রসুল্লাহ সাল্লু আলাইস্লাম খাওয়া শুরু করেছিলেন বিসমিল্লা বলে আর এই বিসমিল্লা শব্দটি আদ্দাসের ইসলাম গ্রহণের কারণ হয়ে দাঁড়ায় আদাস আগে এরকম কিছু শুনেনি তাই সে রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামকে এই ব্যাপারে জিজ্ঞেস করল আর এই কথা সূত্র ধরেই রসুল্লার সাথে তার আলাপচারিতা শুরু হয় তার কাছে আদাস এমন কিছু জানতে পেরেছিলেন যা তাকে রসুল্লাহ সাল্লাইের নবুয়াতে বিশ্বাস স্থাপন দিকে ধাবিত করে সুতরাং ছোট ছোট কাজও মানুষকে ইসলামের দিকে আকৃষ্ট করে ফলে সে ইসলাম নিয়ে পড়াশোনা শুরু করে এবং শেষ পর্যন্ত অনেকেই এভাবে ইসলামের দরজা খুলে দিনে প্রবেশ করে আমাদের সাহাবিদের কথাবার্তা ব্যবহার ও চরিত্র মুগ্ধ হয়ে অনেকেই ইসলাম গ্রহণ করত চার নম্বর শিক্ষা আল্লাহ রসুল সাল্লাহ দোয়াটি কেবল চমৎকারী নয় বরং শিক্ষণীয় বটে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এমন সময়ে দোয়াটি করেছিলেন যখন তার অবস্থা চরম মাত্রায় শোচনীয় তিনি ক্লান্ত পরিশ্রান্ত শরীর থেকে রক্ত ছরছে। তিনি ঠিকমতো জানেনও না তিনি কোথায় আল্লাহ আল্লাহতালাই তাকে এই পরিস্থিতিতে এনেছেন কিন্তু আল্লাহ তালার প্রতি তার কোন অভিযোগ নেই তিনি আল্লাহকে এই কথা বলছেন না হে আল্লাহ কেন এমন হল তুমি কেন আমার এই অবস্থা করলে আমি তো এটা ডিজার্ভ করি না যেমনটা আমরা প্রায়ই করে থাকি কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহ তালার কাছে এসব অভিযোগের ডালি খুলে বসেননি এই ধরনের অভিযোগ করা কার্যত কুফর এইভাবে অভিযোগ করেছিল ই প্লিজ সে বলেছিল হে আল্লাহ আপনি আমাকে পথভ্রষ্ট করেছেন এর বিপরীতে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম কি চমৎকার ভাবে আল্লাহকে ডেকেছেন এই ডাক মাঝে অভিযোগ নেই বরং এই ডাকের মাঝে আছে আল্লাহর রহমতের প্রতি সুতীব্র বাসনা আল্লাহ রুসুসাল্লাই কোনো অভিযোগ তো করছেন না বরং তিনি চিন্তিত নিজেকে নিয়ে তিনি কি কোনো ভুল করেছেন আল্লাহ কি তার ওপর কোনো কারণে অসন্তুষ্ট হয়েছে। তিনি নিজে শরীরের ব্যথা বেদনা নিয়ে দুশ্চিন্তিত নন তাই তিনি আল্লাহর কাছে বলছেন আল্লাহ তুমি যদি আমার উপর খুশি থাকো তবে কোনো কষ্টই নেই কোনো ব্যথা ব্যথা নয় দোয়ার শেষ অংশে আমরা দেখি আল্লাহ রসুল সাল্লাহাম এই কষ্ট থেকেও মুক্তি চেয়েছেন এই দোয়াতে তিনি যা আছেন তাতে তিনি অসন্তুষ্ট নন আবার তিনি এই কষ্ট থেকে আল্লাহর কাছে মুক্তিও চান একজন মুমিন যে কোনো অবস্থায় আল্লাহর উপর সন্তুষ্ট থাকবে আল্লাহর উপর সন্তুষ্ট থাকা মানে আল্লাহ নির্ধারিত ভাগ্য বা কদর নিয়ে সন্তুষ্ট থাকা আল্লাহ রসুল সাল্লাহ আল্লাম তাই শত কষ্ট সত্ত্বেও আল্লাহর উপর তার সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং আল্লাহর সন্তুষ্টি কামনা করেছেন এবং পাঁচ নম্বর পয়েন্ট আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম হচ্ছেন রহমতুল্লিল আল তাইফে দাওয়া পোছানো ছিল তার সবচেয়ে কঠিন অভিজ্ঞতা তাইফের লোকদের মতো খারাপ ব্যবহার তিনি আর কোথাও পাননি তাইফের লোকারা তাকে অপমান করেছে তাকে রক্তাক্ত করেছে কিন্তু তবুও তিনি তাইফের ওপর আজাব কামনা করেননি এর কারণ নবির রসুলরা সব বিষয়কে পার্সোনালি নেন না তারা এসেছেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত আহ্বায়ক হিসাবে তাদেরকে মানুষ প্রত্যাখ্যান করা মানে আসলে ব্যক্তি হিসাবে তাদের প্রত্যাখ্যান করা নয় বরং আল্লাহর বাণীকে প্রত্যাখ্যান করা আল্লাহ রসুল্লাহ আলাইসাল্লাম চাইলেই পারতেন তাইফের লোকদের উপযুক্ত শাস্তিটিতে সে সুযোগ তাকে দেয়া হয়েছিল কিন্তু তিনি তাদের ক্ষমা করে দিয়েছেন নিঃসন্দেহে তিনি হলেন রহমতাল আয়াল মিন অন্যান্য সম্পর্কে ফেসবুক পেজ ডবসবুক ডট কম স্ল্যাশ রেইনিয়া অথবা ইউটিউব চ্যানেল ডব্ল ডট ইউটিউব ডট কম স্ল্যাশ রেইন ড্রপস মিডিয়া অর্গ টু জিরো